আবু মুসাহর রদিল্লাহ তুয়ালাহনতে বর্ণিত যে নবী সাল্লাহু আলাইসাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন এবং বাগানের দরজা পাহারা দেওয়ার জন্য আমাকে আদেশ করলেন তখন এক ব্যক্তি এসে প্রবেশের অনুমতি চাইলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তাকে আসতে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি দেখলাম যে তিনি আবু বকর রদিল তালাহন অতপর আর একজন এসে প্রবেশের অনুমতি চাইলেন তিনি সাল্লাহুসাল্লাম বললেন তাকে প্রবেশের অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও দেখতে পেলাম তিনি উমর রদ্দিল্লাহ তাল্লাহন অতপর আর একজন এসে প্রবেশের অনুমতি চাইলেন নবী সাল্লু আল্লাম কিছুক্ষণ চুপ করে বসলেন তারপর বললেন তাকেও প্রবেশের অনুমতি দাও এবং শীঘ্রই তার উপর বিপদ আসবে কথা বলে জান্নাতের সুসংবাদ দাও দেখতে পেলাম যে তিনি উসমান ইবনু আফান রদিল্লাহ তাল্হ্ন হাম্মদ রহমতুল্লাহ আলহি আবু মোসর রদুল্লাহ তাল্হ্ন হতে এ এরকমই বর্ণিত আছে আসিম রহমতুল্লাহ আলহী উক্ত বর্ণনায় আরও বলেন নবী সাল্লাহ আলহাল্লাম বাগানের এমন এক জায়গায় বসেছিলেন যেখানে পানি ছিল এবং তার হাঁটুদয় अथवा एक हाँटू खोला रेखे जख उस्मान रदिलहत आलानू आसलें तक हाँटू कपड़ दिए ढे फिललें